চেহারা এই দেশের অবস্থা এরকম থাকত না অনেক আগেই এই দেশের অনেক পরিবর্তন হয়ে যেত মানুষের আঁকি চিন্তা চেতনা সর্বক্ষেত্রে পরিবর্তন এবং আল্লাহর রহমত বরকত এই দেশে পরিপূর্ণ রূপে আসত কিন্তু আমাদের দেশটা হইল সব বড় আলেমের দেশ ছোট আলেম নাই যে দেশে বাংলাদেশে এমন এক দেশ যে দেশে ছোট হুজুর খুঁজে পাওয়া যাবে না ছোট আলেম নাই এটা সব বড় আলেমের দেশ পৃথিবীর অন্যান্য দেশে ছোট আলেম পাওয়া যায় আপনি গেলে দেখবেন যে ওখানে পাঁচজন দশজন আছে এরা হাইয়ে তো কে বারের এরা হলো বড় আলেম আর বাকি সবাই ছোট আলেম কিন্তু আমাদের দেশে আবার ছোট আলেম নাই সবাই বড় আলেম দেশ কিন্তু আপনাদের জানা আছে কিনা আমার জানা না আমি পর্যন্ত শুনি নেই যে বাংলাদেশের একটা মসজিদে যে কোরআন একাডেমির তাপসিরটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার শেষ করছেন আল্লাহ বান্দাদেরকে আল্লাহ কোরআনটা শুনিয়েছেন কোরআনের কোনো তালিম নেই দার্স নাই তা কিছু নেই কোরআনের সাথে কোনো সম্পর্ক হলো শুধু তালাওয়াত একটা সম্পর্ক হলো তালাবাদ আর একটা সম্পর্ক হলো যে টাকা নিয়ে নিয়ে কোরআন খতম মসজিদে চলে টাকার বিনিময়ে কোরআন খতম কারো অসুখ হয়েছে কোরআন খতম কারো এই সমস্যা দেখা দিচ্ছে কোরআন খতম কেউ মরে গেছে কোরআন খতম কারো সাত দিন হয়েছে কোরআন খতম কারো দশ দিন হয়েছে কোরআন খতম কারো চল্লিশ দিন হয়েছে কোরআন খতম কারোর মৃত্যুবার্ষিকী কোরআন খতম কারো কি কোরআন খতম এই কোরআন খতম দিয়ে দিয়ে শুধু অর্থ উপার্জন কিন্তু এই কোরআনটা জীবিত লোকের জন্য মরা লোকের জন্য না মরা লোকের কাজে কোরআন ব্যবহার হচ্ছে জোরে সোরে জীবিত লোকের কাজে কোরআন ব্যবহার হচ্ছে না যে লোক মারা গেছেন তার জন্য কোরআনের জোরে সরে তালাবাদ করে করে বক্সায় দেওয়া হচ্ছে কিন্তু ওই লোকের যে পরিবার যে মুরব্বী মারা গেছেন মুরব্বির পরিবার আছে না যারা জীবিত আছে তাদেরকে কোরআনটা বুঝানোর জন্য জন্য কোন বক্সান জীবিত ফ্যামিলির যারা আছে তাদের জন্য কোরআন না দেখবে যে ওই ফ্যামিলির লোকগুলা শুধু যেদিন দোয়া হবে বক্সানো হবে সেদিনই মসজিদে পাওয়া যায় আর অন্য সময় ওই ফ্যামিলির লোকদেরকে মসজিদেও পাওয়া যায় না যিনি মারা গেছেন তাকে আপনি কোরআন শোনাইলে কোন লাভ হবে আর তিনি কোরআন শুনবেন না আল্লাহ বলছে আপনি কোনোদিন কোরআন শোনাইতে পারবেন না তাহলে মাইন কোরআন শুনবে না যে শুনবে না তাকে শুনাইতেছি কিন্তু যে শোনা দরকার জীবিত মানুষ তাকে আমরা কোরআন শোনানোর কোন ব্যবস্থাপনা করছি না আল্লাপাক আমাদের সবাইকে তো দিন